সাহল ইবনু সাদিল্লাহ তালানহতে বর্ণিত নাবী সাল্লাহ আলয় সাল্লাম বলেন জান্নাতে আটটি দরজা তার মধ্যে একটি দরজার নাম হবে রাইয়ান সাওম পালনকারী ছাড়া অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না